দ্বিতীয় পরিচ্ছেদ বসন ও সন্ন্যাসী অভিনয় ও মিথ্যা ভালো নয় পরমহংসদেবের সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল ভাবস্ত হইয়াই কথা কহিতেছেন আপনা আপনি বলিতেছেন আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হলো হাস্য একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুম ঢাকি আগে চণ্ডীর গান গাইত এখন ঢাক বাজায় সকলের হাস্য বৈরাগ্য তিন চার প্রকার সংসারের জালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে সে বৈরাগ্য বেশিদিন থাকে না হয়তো কর্ম নাই গেরুয়া পরে কাশি চলে গেল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 ক্রমে সর্বনাশ মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায় তার চেয়ে সাদা কাপড় ভালো মনে আসক্তি মাঝে মাঝে পতন হচ্ছে আর বাহিরে গেরুয়া বড় ভয়ঙ্কর এমনকি যারা সৎ অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয় কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গিছিলাম কি একটা আনলে ক্রস আবার জল ছড়াতে লাগল বলে শান্তি জল একজন দেখি মাতাল যে মাতলামি করছে ব্রাহ্মভক্ত কুবাবু শ্রীরামকৃষ্ণ ভক্তের পক্ষে অরূপ সাজাও ভালো নয় ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয় মন ধোপাঘরের কাপড় যে রঙে ছুপাবে সেই রঙ হয়ে যায় মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রঙ ধরে যাবে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 শ্রীরামকৃষ্ণ অমৃত ও ত্রৈলোক্যের প্রতি বলিলেন নরেন্দ্র রাখাল টাকাল এইসব ছোকরা এরা নিত্য সিদ্ধ এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয় এদের কিন্তু আজন্ম ঈশ্বরের ভালোবাসা যেন পাতাল ফোড়া শিব বসানো শিব নয় নিত্যসিদ্ধ একটি থাক আলাদা সব পাখি ঠোঁট বাঁকা নয় এরা কখনো সংসারে আসক্ত হয় না যেমন প্রহ্লাদ সাধারণ লোক সাধন করে ঈশ্বরে ভক্তিও করে আবার সংসারেও আসক্ত হয় কামিনী কাঞ্চনে মুগ্ধ হয় মাছি যেমন ফুলে বসে সন্দেশে বসে আবার বিষ্ঠাতেও বসে সকলে স্তব্ধ নিত্যসিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের উপর বসে মধু পান করে নিত্যসিদ্ধ হরি রস পান করে বিষয়রসের দিকে যায় না সাধ্য সাধনা করে যে ভক্তি এদের সে ভক্তি নয় এত জপ এত ধ্যান করতে হবে এই রূপ পূজা করতে হবে এসব বিধিবাদীয় ভক্তি যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আবার যেমন সম্মুখের গাঁয়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে রাগ প্রেমা প্রেমাভক্তি ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধিনিয়ম থাকে না তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া আল দিয়ে যেতে হয় না সোজা এক দিক দিয়ে গেলেই হলো বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না তখন মাঠের উপর এক বাঁশ জল সোজা নৌকো চালিয়ে দিলেই হলো এই রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা নাইলে ঈশ্বর লাভ হয় না অমৃত মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয় শ্রীরামকৃষ্ণ শুনেছো কুমুরে পোকা চিন্তা করে আর আরশুলা কুমুরে পোকা হয়ে যায় কি রকম যেন যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয় অমৃত একটু কি অহং থাকে না শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আমার প্রায় একটু অহং থাকে সোনার একটু কণা সোনার চাপে যত ঘোষণা কেন তবুও একটু কনা থেকে যায় আর যেমন বড় আগুন আর তার একটি ফুলকি বাহ্য জ্ঞান চলে যায় কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য আমি তুমি থাকলে তবে আস্বাদন হয় কখনো কখনো সে আমিটুকুও তিনি পুঁছে ফেলেন এর নাম জড়ো সমাধি নির্বিকল্প সমাধি তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল একটু নেমেই গলে গেল তদাকার কারিত তখন কে আর ওপরে এসে সংবাদ দিবে সমুদ্র কত গভীর